এরপরে কিতাবদের বড় ধরনের যেকোনো ব্যাপারে যখন কারো সাথে চুক্তি করতো ওয়াদা করত সে ওয়াদাটা তারা ভঙ্গ করত। আমানত যেমন খেয়াল করত। কারো সাথে ওয়াদা করলে চুক্তি করলে সেটাও বঙ্গ আজকের দুনিয়াতে দেখেন ইসরাইল। আহলে তারা করে না পাক দ্বিতীয় বৈশিষ্ট্যটি তুলে ধরেছেন বলেন যারা আল্লাহর সাথে করা ওয়াদা আল্লাহর সাথে করা শপথ কে যারা অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করে দেয় আল্লাহর সাথে করা ওয়াদা আল্লাহর সাথে করা শপথ আল্লাহর সাথে কি শপথ কি ওয়াদা এখানে কয়েকটি বিষয় আল্লাহাক বুঝিয়েছেন একটি বিষয় হল যেই ওয়াদাটা যে শপথটা আল্লাহর নামে করা হয় যেমন বললো যে আল্লাহর কসম আমি এটা করব আল্লাহর শপথ আমি এটা মেনে চলবো এই আল্লাহর নামে যে অঙ্গীকার যে কসম রব সেখানে যে আল্লাহাক স্বীকৃতিটা নিয়েছেন সেটাকেই আহাদুল্লাহ আল্লাহর অঙ্গীকার আল্লাহর সাথে চুক্তি নামা হিসাবে আল্লাহাক উল্লেখ করেছেন এইটা যারা বিক্রি করে জীবনের সামগ্রী এটা কেলা বলছেন সামানান একেবারে সামান্য মূল্য দুনিয়ার জীবনের সামগ্রী বলতে টাকা পয়সা সম্মান পদবি, এই যা আছে দুনিয়াতে এইগুলা হলো সামানান কলাইলা এগুলা পাওয়ার জন্য যারা আল্লাহর অঙ্গীকারকে আল্লাহর কসমকে যারা বিক্রি করে দেয়াতে তাদের আল্লাহর নিকটে অংশ নাই। মানে আখেরাতে তাদের বিন্দু মাত্র কোন অংশই নেই যদি তাদের অংশীদারিত্বকে আখেরাতে না থাকে তার অর্থ হলো মানে জান্নাত পাওয়ার কোন অংশীদারিতা কোন সামান্যতম অধিকারও তাদের নাই। ইউ করলে মোহমল্লা আল্লাপাক তাদের সাথে কোনো কথাও বলবেন না আল্লাপাকার সাথে না এটা জিজ্ঞাসা করবেন এটা জিজ্ঞাসা করা মানুষ গুলো এমন মানুষ ওালা ইউকার আল্লাহাক এদের সাথে কোনো কথাও বলবেন না কথা বলবেন না মানে এদের কোনো হিসাবে দরকার নেই এরা বিনা হিসাবে জাহান নামে যার হিসাবে দরকার নাই তার সাথে কথা বলার দরকার কি আর যার হিসাবে দরকার তার সাথে আল্লাহাক কথা বলবেন তার দিকে আল্লাহ তো তাকানোর দরকার নেই তাদেরকে আল্লাহাক পরিশুদ্ধিও করবেন না আলিম তাদের জন্য রয়েছে কঠিন বেদনাদায়ক আজাদ আল্লাহ ফাঁকা আমাদের সবাইকে এই আজহাদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন